মানবতা সমাধানিয়্লাহ রহমত আলহামিল হিরবিন আম্মা বায়দু টিভি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের আজকের আয়োজন উপভোগ করার জন্য বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে দূরদর্শনের সামনে অপেক্ষমান তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা আপনাদের সামনে শুরুতুল ইমান ইমানের শর্তসমূহ সমূহ বিষয়ক আলোচনার ধারাবাহিকতায় এই শর্তগুলো আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা চারটি বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি পঞ্চম শর্ত মোহাব্বত ভালোবাসা আসুন ইমানের কালেমাকে কতটা মহাব্বতের সাথে বা ভালোবাসার চাদরে মোড়ে গ্রহণ করতে হবে তা আমরা জানার জন্য আজকের আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলীর কাছে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি যারা আজকের এই আলোচনায় এবং আরো এসেছেন শেখ শহীদুল্লাহ এবং রয়েছেন শেখ মাহমুদুল হাসান আর রয়েছেন শেখ আলহামদুলিল্লাহ রাসুল্লাহ ধন্যবাদ উপস্থাপককে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরায় পঞ্চম পর্যায়ে আমরা শর্ত হিসেবে। সম্মানিত দর্শক শ্রোতার কাছে বিষয়টি স্পষ্ট করতে চাই সেটি হচ্ছে মহাব্বা আসলেই এ কালিমা আমি জানলাম আমি সত্যায়ন করলাম আমি এটাকে দৃঢ়ভাবে বিশ্বাসও করলাম গ্রহণও করলাম কিন্তু প্রকৃতপক্ষে এ কালিমা যে মহাব্বাতটা অপরিহার্য করে দেয় সেটা যদি আমার মাঝে না থাকে তাহলে কিন্তু এই কালিমার প্রতি পরিপূর্ণ ইমান সম্ভব নয় আমরা জানছি কালিমা আল্লাহ ইহা যেটি আল্লা কেন্দ্র করেই সুতরাং এখানে সুবাহা ভালোবাসা আমাদের অপরিহার্য ভালোবাসা আসলে আমরা সকলেই মহাব্বত আল্লাহর মোহাব্বত দাবি করে থাকি কিন্তু পক্ষে কিভাবে আল্লা সুবহান হাতর মোহাব্বত বাস্তবায়ন হতে পারে یہ مرمے اللہ سبحان تعالؤ قرآن الکریم برننا دیا جمن سورا آل عمران ایکت نمبر آیت اللہ رب الم تم اللہ ہے نبی تم بولے داؤ تمار کے جدی تم راہ اللہ سبحان کے چا তাহলে ভালোবাসার পথ শুধু মৌখিকভাবে দাবি করলে আর যেমন খুশি তেমন চললে কখনো প্রকৃত পক্ষে আল্লাহর ভালোবাসা অর্জন হয় না আল্লাহ সুবাহ এখানে এমন একটি দিক তুলে ধরলেন যেটাও এই কালিমার মাধ্যমে ভালোবাসার অন্তর্ভুক্ত একটি বিষয় আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর ভালোবাসার আলোকে আবার কতগুলিকে ভালোবাসতে হবে তার মাঝে হলো মুহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম জানে তার করা খুব স্পষ্ট ভাবে বলেছেন অতক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ব্যক্তি পূর্ণমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা মাতা এবং তার ছেলে মেয়ে তার সকল কিছুর চেয়ে প্রিয় না হব ওখানে আল্লাহ আল্লাহতালা যে মহব্বতের কথা বললেন ওই মহব্বতের কথাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এইখানে বলছেন যে আমি তার কাছে প্রিয় না হব আর তিনি প্রিয় হওয়ার বিষয়টি হচ্ছে যে কালেমা যেটা বলছে সেটাকে মেনে নাও। এটা আল্লাহ এবং তারা রসুলেই সবচেয়ে বেশি ভালোবাসার প্রাপ্তি তাদের থেকে হতে হবে এবং এর মাধ্যমে ইমানের পরিপূর্ণতা আসবে যেমন আল্লাহ বলছে কিভাবে কালেমার সংশ্লিষ্ট একটা শর্ত হলো এটা আমাদের একটু বুঝে নিয়ে পরে ইনশাল্লাহ এর ডিটেলস আলোচনায় গেলে হয়তো ভালো হবে আরো এটা হলো এইভাবে যে আমি যখন ক্যালেমাকে গ্রহণ করে নিলাম তাহলে ক্যালেমার সংশ্লিষ্ট যা কিছু আছে তাকে মোহব্বত করতে হবে ক্যালেমার সংশ্লিষ্ট কী পাওয়া যায় লাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যদিত প্রকৃত কোনো নাই আল্লাহকে মাবুদ হিসেবে আপনি গ্রহণ করুন মোহব্বত করেন আল্লাহ কে মহব্বত করা আল্লাহ কেব এই হলো শর্তের মানে মর্মার সংশ্লিষ্ট বিষয় হলো আল্লাহ রসুল আর আল্লাহ রসুল কি শুধু শব্দ কে মহব্বত করবো আল্লাহ রসুলের সত্তাকে মহব্বত করবো এবং তাদের সংশ্লিষ্ট যা কিছু আছে তারা যে বিধান সাথে তিনি বিরত থাকবো আল্লাহ কে মহব্বত তাই তো কোরআনে এইভাবে এসছে অমিন মানুষের ভিতরে অনেকে এরকম আছে যারা আল্লাহকে বাদ দিয়ে তারা ভালোবাসে যত মোহব্বতের জিনিস আছে ভালোবাসার পাত্র আছে সামগ্রী আছে ব্যক্তি আছে বস্তু আছে সবকিছুর উর্ধে আল্লাহ আল্লাহ এবং আল্লাহ এইগুলো আল্লাহ এবং তার কথাটা এভাবে বলা যেতে পারে যে যেখানে আল্লাহ রসুল বললেন যে আদিন ও আর ন হচ্ছে নসিহাতের নাম তার মানে মহাবত আল্লাহ আল্লাহ রসুলের আর সবার ওখানে স্পষ্ট করে বলা হয়েছে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো তখন আল্লাহ রসুল বললেন লিল যে দিন আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য এবং দায়িত্বশীলের জন্য এবং জনসাধারণের জন্য তাহলে প্রত্যেকটার পাওনা ভিন্ন ভিন্ন আছে জি অবশ্যই আল্লাহর পাওনা হচ্ছে মুক্ত করা আর রাসুল সাল্লি ইসাল্লামের পাওনা হচ্ছে এবাদত করতে হবে বেদাত মুক্ত করে আর দায়িত্বশীলদের পাওনা হচ্ছে তার ভালো তাকে উপদেশ দিতে হবে তার কিছু দেখলে ধৈর্য ধারণ করে তাকে বলতে হবে আর জনগণের পাওনা হচ্ছে তার সাথে একটা ভ্রাতৃত্ব বজায় রেখে চলতে হবে কাউকে উপেক্ষা না করে এটাই আল্লাহ আল্লাহতালা অন্য জায়গাতে বললেন যেটা আল্লাহতালা আমাদের রসুলকে বললেন জমা অমা আতাকুম রসুল ফখু হোক অমা নাহা কুমান রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো এটাই যখন পুরোপুরি হয়ে যাবে তখনও হয়ে যাবে আল্লাহকে এটা যথাযথভাবে ভালোবাসা তুলনামূলক সব কিছুর সব ব্যক্তি সব বস্তুর চেয়ে বেশি হইতে হবে যেই কথাটা সুরা তৌবার ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত পেশ করলেন এর অর্থটা শ্রোতাদের উদ্দেশ্যে বলা দরকার তো আমরা যেহেতু বিরতির কাছাকাছি এসে গেছি আমরা অল্প সময়ের জন্য ছোট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমাদের এই ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব ইনশাল দর্শক ততক্ষণ থাকুন আমি মোহাম্মদ হজ উপলক্ষে সমস্ত আন্তরিক মোবারকালামের মণিমুক আবু হুরাই রাজি আল্লাহ পারেন द्वारा उपकार साधित है तीन नेक सन्तान जे तार से ही मुस्लिम तंड ओसियत अध्याय हाथी संख्या चार हजार पांच কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্টে রুমুল সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন कुरान भो भाव बुझ्वार ज्ञान रखा जरूरी जानते हम देखम कुरान और इसलामी आदर्श परवर्ती अनुष्ठान पिस আমরা যে আলোচনায় আপনাদের সামনে ছিলাম সেটাতেই আমরা ফিরে যাচ্ছি সেটা হচ্ছে মোহাব্বত আমরা কালেমা বা ইমান গ্রহণের ব্যাপারে মহাব্বতটা কতটা ক্রিয়াশীল বা কতটা সে ব্যাপারে আলোচনা শুনছিলাম আল্লাহ নিজেই তুলনা করে দিয়েছেন আল্লাহ বলছেন যদি তোমাদের তোমাদের ভাই বেরাদার তোমাদের আত্মীয় স্বজন স্বজাতি তারপরে তোমাদের ধনসম্পদ, যেটা তোমরা উপার্জন করো তারপরে তোমাদের ব্যবসা বাণিজ্য যেটা তোমরা মন্দা অপছন্দ করো লাভ খালি তালাশ করো তোমাদের সেই ঘর বাড়ি যে ঘর বাড়িকে তোমরা অত্যন্ত পছন্দ করো যদি এই বস্তুগুলো আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আল্লাহ বিহাদের অপেক্ষা অধিক প্রিয় হয়ে যায় আল্লাহ বলছেন ফেতরবাসু তাহলে অপেক্ষা করো কিসের অপেক্ষা এটা হুমকি কখনোই তুলনায় এই বস্তুগুলোকে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং তাদের বিহানের উপরে অগ্রাধিকা দেওয়া যাবে না অন্যথায় আল্লাহ যে হুমকি উচ্চারণ করেছেন অপেক্ষা করো আল্লাহ আল্লাহ একটা নিষেধের বিপরীত আর একটা আমরের অর্থ হলো আল্লাহব এখানে যেহেতু আরা বলছে এরা হেদায়ত প্রাপ্ত লোক না তারপরে এদের নাম আল্লাহ বলছেন কৌমুলনা যদি মোহাম্বতের ক্ষেত্রে এগুলোকে প্রাধান্য দেওয়া হয় আল্লাহ এবং আল্লাহর বিধানের এমনকি একটা অত্যন্ত স্পর্শকাতর বিধানের নাম উচ্চারণ করেছে জিহাদ যেই জিহাদ শুনলে আমরা আতকে উঠি সেই জিহাদের কথাটাই বলি সালাদ সাম বলেন এমন একটা কঠিন আমল সেটার কথা উল্লেখ করে বলছে বিষয়টা হয় সুন্দর করেছেন আপনি অনেকটু আরেকটা হাদিস এর আলোকে যেটি হাদিস আল্লাহ রাসুল সালাম বলছেন ইমান যে আমরা লাইলাহার প্রতি এনেছি এটার একটা কিন্তু অবশ্যই মজা একটা স্বাদ রয়েছে যা অনুভব করা যায় কখন করা যাবে এই তিনটি বৈশিষ্ট্য আল্লাহ বলছেন তিনটি বৈশিষ্ট্য যার মাঝে পাওয়া যাবে সেই প্রকৃতপক্ষে ইমানের যে স্বাদ সেটা অনুভব করতে পারবে প্রথম হলো আল্লাহ সুবানা হা তালা এবং তার রাসুল মখলুক হিসাবে রাসুল হিসাবে দুজনেই সেই ব্যক্তি জি জি দ্বিতীয় বিষয় বললেন যে তাকে যদি কি করা হয় আগুনে নিক্ষেপ করা হয় এটাকে যেমন সে অপছন্দ করে ঠিক তেমনি হবে কুফুর থেকে আল্লাহ সুবাহ তাকে মুক্ত করেছেন সেই কুফুরিতে আবার ফিরে যাওয়াটাকে এটাকে ভালোবাসলেন তাকে যত শাস্তি দেওয়া হচ্ছে তিনি মুখ দিয়ে সেই হাত আল্লাহান ওই সেই আম্মার বিনিয়াসের আমরা দেখি যে নবীদের জীবনেও এই ভালোবাসার পরীক্ষাটা এসেছে হজর ইব্রাহিম আলাহ ইসলাম তার পুত্র ইসমাহিল্লাম কি খুব ভালোবেসেছিলেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ভালোবাসা উপরে স্মরণীয় একটি ঘটনা এবং কোরআন করিম যেটাকে বিদৃত করেছে এবং যেখান থেকেই আমরা কোরবানির শিক্ষাটা পেয়েছি হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম কুণ্ঠিত হলেন না তার পুত্রকে রাস্তায় কোরবান করে দিল এবং এটা তিনি জানতেন না তারা আল্লাহর পোষণ করেছেন এর থেকে সাহাবি তার বাবার বিরুদ্ধে যুদ্ধ করতে হয় নিহত করে দিলেন যে কোন হবে যে সত্যিকারী অন্তর থেকে লাইল্লাহ বলেছে বলেছে আর যখনই কোনো সমস্যার মুখোমুখি এসে ওইদিকে ও ধাবিত হয়ে যাবে তারা স্বাভাবিক বিভিন্ন পর্যায়ে ঠিক করতে প্রস্তুত মানুষকে হত্যার পরামর্শ দিতে প্রস্তুত সামান্য আল্লাহকে ছাড়তে সামান্য সমস্যা আল্লাহকে ছাড়তে প্রস্তুত সামান্য সমস্যা নিয়ে কাউকে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর যেকোনো সমস্যা তার কাছে তুচ্ছ মনে না হচ্ছে যখন পৃথিবীর বাবা মা হিসেবে তো ভালোবাসবোই কিন্তু যখন আল্লাহর নির্দেশেও আমি বাবা মা কে ভালোবাসবো তখন এটাও এই কালিমার ভালোবাসার মাঝে অন্তর্ভুক্ত ইসলামের ভালোবাসার মাঝে এটা অন্তর্ভুক্ত বলেছেন জাল্লা রসুল বলেছেন যে ইন আহবাব তুম আই ইহিব্ব কমুল্লাহ রসুল যে তোমরা যদি ভালোবাসো যে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদের ভালোবাসো আর অন্যান্য বর্ণের এসেছে যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদেরকে ভালোবাসবে পাল্টা পাল্টি তখন আল্লাহ রসুল তিনটে আমলের কথা বলেছেন যে অদ্দ এ যা ও তুমেন তুম আমানত রাখা হলে তা প্রদান করো করলে তা আর শেষের বাক্যটা বললেন যাওয়ার যারা তোমাদের প্রতিবেশী তাকে ভালোবাসো যদি প্রতিবেশী সত্যিকারী ভালোবাসতে পারো তাহলে এখান থেকে ফুটে উঠবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা মানুষকে বেশি পরীক্ষা করা যায় কত কথা এখানে চলে আসলো না আবার আল্লাহ রসুল দৈনন্দিন জীবনে আমরা একটা পরীক্ষার সম্মুখীন হতে পারি যেমন সালার সময় হাইয়া আল্লাহ আল্লাহ ডাকছেন হাইয়া আল্লাহ ডাকছেন সেই সময় অনেক জায়গায় বিশেষ করে মুসলিম সোসাইটি বিজনেস খুব জোরে হচ্ছে এই অবস্থায় কিন্তু একটা পরীক্ষা হয় সবকিছুকে ত্যাগ করে তারা আল্লাহর হুকুমের দিকে দৌড়ে যায় আল্লাহর ভালোবাসা প্রমাণ দেয় কাজী যে শর্ত আল্লাহর ভালোবাসা এটা কিন্তু প্রতিটি মুহূর্তে বা প্রতিদিনেই আমাদেরকে পরীক্ষা সম্মুখীন হতে হয় আর এই পরীক্ষায় কিন্তু আমাদের সবাইকে উত্তীর্ণ হতে হবে। আর এই হতে পারবো আমরা তখনই যখন আল্লাহর ভালোবাসা খুব সুদৃঢ় হয় এবং যে কোনো কোরবানি এবং স্যাক্রিফাইস করার জন্য আমরা প্রস্তুত থাকি তখনই আমাদের জন্য কিন্তু সহজ হবে কালেমা সংশ্লিষ্ট কথাটা তো কালেমা সংশ্লিষ্ট যে মহাব্বতটা এইটা আমি যদি আল্লাহ এবং আল্লাহ এবং শর্ত নাই অস্তিত্ব নাই জিনিসের এই হল মর্ম কথাটা না ওই আসলে। আল্লাহ এবং আল্লাহ রসুলের মৌলিক ভালোবাসা রক্ষা করার জন্য একটা সামাজিক সামাজিকভাবে সবচেয়ে বড় মাধ্যম বলতে হয় প্রতিবেশী তাহলেই ধরা পড়বে সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে রাসুল সাল্লামকে একজন এসে বলছে আল্লাহ রসুল কাই ফালি আন্নি আ আলাম আসাত আহাসান্ত আমি এটা কিভাবে বুঝবো আল্লাহ রসুল যে আমি ভালো করি আর মন্দ করি একজন এসে আল্লাহরকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ রসুল আমি কি দিয়ে বুঝবো যে আমি বলছেন যখন তুমি তাদের থেকে শুনবে যে একুলনা তারা বলছে আসাতা ফাঁকা যে তুমি মন্দ করছো তখন তুমি জেনে নিয়ে যে তুমি মন্দ কাজ আসলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বাস্তব ভালোবাসা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যে মনজ্ঞ আলোচনা উপলব্ধি করলাম তার জন্য আমরা অন্ত্রের অন্তঃস্থল থেকেই তাদেরকে আমরা মোবারকবাদ জ্ঞাপন করছি সাথে সাথে যারা আমাদের আলোচনায় আপনারা অপেক্ষা করলেন উপলব্ধি করলেন শুনলেন তাদের সকলকেই আমরা আন্তরিক ভালোবাসা মহাব্বত জ্ঞাপন করছি দিনে ভালোবাসা আসুন আমরা আমাদের ভালোবাসা আমাদের মহাব্বতকে আল্লাহ এবং তদীয় রাসুলের জন্য আগে খালেস করি এবং আল্লাহ প্রদত্ত বিধানকে ভালোবেসেই আমরা কবুল করে নিয়ে সেগুলো অনুশীলন করি সেগুলো চর্চা করি তাহলেই এগুলা দিয়ে আমরা কামতের ময়দানে আমরা সফল কাম হতে পারবো মহান আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন আসসালামাইকুম আহমতাল মোহাম্ম রসুল্লা মোহাম্মদন রসুল্লা অর্জুর কে অঞ্চল রহমোয়া কে অঞ্চল করি মো মনকলা পালা মোয়া পিকা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 মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতিবার রাত বারোটায় বাংলাদেশে বাংলায়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 So if Jesus Christ peace be upon him died for three days, who control the world? Let me live God died. The freedom to unmask.: So there are various ways which we can prove the argument Ab. De Ku. Dr. Jakirat Shonge Alap Kuri.